الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يات الله فلا مذل له ومن يزلله فلا هاتي له وأشهد الله لا إله إلا الله وحده لا شريك لا ولا نظير له ولا مصيل له ولا وزير له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وَطَبِيبًا وَطَبِبا قُلُوبِنَا أَوْلانا وَمَوْلانا مُحَمَّدًا أَبُو دُهُ وَرَسُولُ الَّذِي أَرْسَلَهُ إِلَيْكَ فَاتِلِ إِنَّ نَاسِ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا রহমান وقد قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوة وإن اختبأت دعوتي شفاعة لأمتي إلى يوم القيامة فهي نائلة إن شاء الله من مات من أمتي لا يشرك بالله شيئا آمَنْتُ بِاللَّهِ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ سَمَا صُلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى آلِ سَيِّدِنَا إِبْرَاهِيمِ إِنَّكَ عَمِيدٌ مَجِيدٌ اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم মহান আল্লাহ রে লক্ষ কোটি শুক্রে আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআন কারিমের বহু আয়াস থেকে একটি আয়াস এবং মুসলিম শরীফ থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি নির্ধারিত সময়ের ভিতরে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা করবো আমার তাফিকা ইন্মুল হাকিমা রব্বিশ আয়াতে আল্লাহ আব্দুল ঘোষণা করেন হে নবী আমি আপনাকে পুরা জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে জগত বলতে আমরা কি বুঝি জগত বলতে যেমন মৎস্য জগত পঙ্খী জগত ফেরিস্তা জগত প্রাণী জগত যত জগৎ আছে প্রত্যেকটি জগতের জন্য আল্লাহ রব্দুল আলমিন হুজুর পাক সাল্লু আলহি আসাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করেছেন হুজুরফাক সাল্লাহু আলহি আসাল্লাম ওনার অস্তিত্বটাই উন্মতের জন্য রহমত আল্লাহর নবীর ভুল এটাও উন্নতের জন্য রহমত কিভাবে একদিন ঘটনাক্রমে আসর কিংবা জোরের নাম আছে হুজুরফাক সাল্লু আলহি আসাল্লাম ভুলে চার রাগাতের জায়গায় দুই সালাম ফিরিয়ে দিলেন কথা বুঝতেছেন কিনা ব রাগাত পড়ে দুই রেগার ফোড়ে সালাম ফিরিয়ে দিলেন অতচ আসরের নামাজ চার রাখার সাহবা একরাম অত্যন্ত ভদ্রতার সাথে আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন ইয়ার অসুল আল্লাহ আসরের নামাজ কি আজ থেকে দুই রেগার কমিয়ে দেওয়া হয়েছে কিনা দেখেন সাহবা একরাম নবীকে এই কথা বলেন না যেহেতু আপনি ভুলে দুই রেখা পড়াইয়া ফেলছেন এই কথাটা বলেন নাই তরন্ত বলছেন যে হুজুর আজকে থেকে কি আসর নামাজ দুই রাঘাত কম করে দেওয়া হয়েছে কিনা তো কেন তো আপনি দুই রাঘাত করে সালাম ফিরিয়ে দিলেন এই জন্য আমরা বুঝছি বোধহয় আসরের নামাজ নামাজ আজকে থেকে দু রাগাত হবে নবীজি বলেছেন লা লালিত না আমি ভুলি নাই আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এই জন্য আমি চারগাতের জায়গায় দু রাগাত পড়ে ফেলেছি নবীজি বলেছেন এই দুই জায়গা পড়ার কারণে সেইদের শাহু কিভাবে দিতে হয় এই শিক্ষা দি আল্লাফাদ আমার মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর নবীর যদি জীবনে নামাজে ভুল না হইত তাহলে সেইদার শাহু কিভাবে দিত এটাকে আমরা জানিতাম কথা বুঝেন নাই এই জন্য নবীকে আল্লাহাদ দুই রাজাত ভুল ভুলেই দিয়েছেন এই জন্য যে নবীর মাধ্যমে উন্মত যেন সেই যে শাহুর শিক্ষে নিতে পারে বোঝা গেল আল্লাহর নবীর ভুল এটাও উন্নতের জন্য কি রহমত এবং আল্লাহর নবীর ঘুম এটাও উন্নতের জন্য রহমত আল্লাহর নবী একতা এক যুদ্ধ যুদ্ধ থেকে ফেরার পথে ঘুমিয়ে পড়েছেন এক জায়গায় ঘুমিয়েছেন হজরত বিলাল হাফি নিযুক্ত করেছেন যে বেলাল আমরা দিছি যখন সময় হবে তখন তুমি আমাদেরকে জাগ্রত করে দিবে কিন্তু ঘটনা ঘটনাক্রমে বেলাল রাজি আল্লাহ তালু উনারও ঘুম এসে গেছে কথা খেয়াল করি শোনেন বেলালেরও কি ঘুম এসে গেছে কিছুই করার নেই হঠাৎ পরের দিন যখন সূর্য উদিত হয়েছে সূর্যের কিরণ আল্লাহ নবীর পড়েছে পড়ার সঙ্গে সঙ্গে নবী জাগ্রত হয়ে গেলেন জাগ্রত হয়ে বেলাল কি বলতেছে পাড়ারে নিযুক্ত করলাম সজর টাইমে আমাদেরকে জাগ্রত করে দিবে কিন্তু তুমি ঘুমিয়ে পড়েছ তখন বেলাল বলছি হুজুর যে আল্লাহ আপনাদের কি ঘুম নেওয়াইছে সে আল্লাহ আমাকেও ঘুম নেওয়াই দিছে তা আল্লাহর নবী বলছে দেখো এই ঘুমটাও উন্মদের জন্য একটা কি রহমত কিভাবে এখন তো নবীজি ফজর নামাজ সময় মতো পড়তে পারে না কাজা হয়ে গেছে না কাজা নামাজ কিভাবে আদায় করতে হয় যদি নবীর জীবনে কাজা না হইত এটা উন্মতে শিখতে পারতেন না এই নবীর মাধ্যমে আল্লাহাক নামাজ কাজা করি উন্মদের শিক্ষা দিছে যে নামাজ যদি কাজা হয় এভাবে পড়তে হয় বোঝা গেল নবীর ঘুম এটাও উন্মদের জন্য একটি রহমত কল আর আমি যদি তাহলে এশার নামাজ মধ্যরাত পর্যন্ত বিলম্ব করার নির্দেশ দিয়ে দিতাম এবং প্রত্যেক নামাজের রূর সময় মেসওয়াকে আমি বাধ্য করে দিতাম উম্মদ কষ্ট হবে অনেকটা আমাদের দেশে মাগরিক ভরেই ঘুমিয়ে যায় যদি এশার নামাজকে মধ্যরাত পর্যন্ত বিলম্বিত করা হতো তাহলে আমরা অনেকেই এশার নামাজ পড়তে পারতাম না এবং প্রত্যেক নামাজের অধুর সময় যদি মেসোয়াকে ভাদ্যগুরি দেওয়া হতো এটাও আমাদের জন্য অনেক কষ্ট হতো এই জন্য নবী আমাদের জন্য অতি দয়াশীল রহমান রহিম এই জন্য ধরনের নির্দেশ নবী দেননি আমার ভাইরা মা নবীদের জন্য নবী মায়ের জন্য রহমত কিভাবে আল্লাহর নবী বলেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তাহলে নবী মায়ের জন্য রহমত হয়েছে এখানে মায়ের মর্যাদা দিয়েছেন নবীজি যে মায়ের পায়ের নিচে সন্তানের এবং নবী বলেছেন মামিনওয়ালাদিন বার নিন আল্লাহর নবী বলেছেন কোন সন্তান যদি বর্তি সহকারে তার মায়ের চেহারার দিকে একবার তাকায় প্রত্যেক দৃষ্টিতে তার আমল্লা একটি কবুল হজ অথবা একটি অমরার খব লেখা হয়। সাহাব এক নাম প্রশ্ন করেছেন কোন মানুষ যদি সন্তান যদি তার মায়ের চেহারার দিকে দৈনিক একশোবার তাকায় তাহলে কি পরিমান স্বভাব পাবে নবীজি বলেছেন আমার আল্লাহ নয় আল্লাহর দনবান্ডারে কোনো অভাব নেই কোন নেকার সন্তান যদি বক্তির সাথে তার মায়ের চেহারার দিকে দৈনিক একশতবারও তাকায় রব্বুল আলামিন একশ তো কবুল হজের স্বভাব তার আমল্লামায় লেখি দিবে তাহলে মায়ের জন্য নবীর অহমত মেয়েদের জন্য নবীর অহমত কিভাবে আমি একদিন আলোচনায় বলেছিলাম ইসলামের আবির্ভাবের পূর্বে মেয়েদের জন্মের সাথে সাথে ওদেরকে ফাঁস ভাবে হত্যা করে দেওয়া হতো ফাঁস ভাবে জন্মের সাথে সাথে বিচার একটি ফাতর তার মাতার উপর ছেড়ে দিত সঙ্গে সঙ্গে সে মারা যাইত অথবা সঙ্গে সঙ্গে জবে গড়িয়ে দিত অথবা গর্ত করে তাকে জীবিত দাফন করে দেওয়া হতো এভাবে ফাঁস বা নারীদেরকে ইসলাম আবির বাবুর পূর্বে হত্যা করা হতো কিন্তু ইসলাম এসে ব্যক্তহীন ভাষায় যখন ঘোষণা দিয়েছে নারীদের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো এবং নবী আরো বলেছেন মানকানু সালাসু বান কার যদি তিনটা কন্যা সন্তান থাকে এবং সে তার সাধ্য মতে ওদেরকে বরণ শোষণের ব্যবস্থা করে এই কন্যা সন্তানরা কাল কেমতের দিন এই বাপের জন্য জাহান নামের পথে প্রতিবন্ধক হইয়া দাঁড়াবে যদি কয়টা কন্যা সন্তান থাকে তিনটে কন্যা সন্তান থাকে আর তার সাধ্য মতো যদি ওদের বরণ শোষণের ব্যবস্থা করে এই বাপের জন্য যদি ঘটনা ক্রমে জাহান নামের ফয়সেলা হয়ে যায় এই কন্যা সন্তানগুলো গুলো আন্দোলন করবে আল্লাহর দরবার যে আল্লাহ আমরা আমার আব্বাকে জাহান নামে যেতে দিব না ওদের কথাকে ওই রাখা হবে দুইটি কন্যা সন্তানও যদি হয় আদেশির মধ্যে আছে একটি কন্যা সন্তান যদি হয় জগতে আল্লাহ রবুল আলামিন যত নবী রাসুল পাঠিয়েছেন অধিকাংশ নবী মেয়েদের ছিল। কথা বুঝতেছেন কিনা অধিকাংশ নবী কার ছিল। মেয়েদের ছিল। আর স্বয়ং আমাদের নবীর মেয়ে ছিল কয়জন ওই কয় তিনজন কয়জন চারজন না হুজুরফ সালামের সন্তানের সংখ্যা ছিল মোট সাতজন ছয়জন তিনজন ছেলে চারজন মেয়ে ছয়জন সন্তান হয়েছে হজরত খাদিজা কুবরা রাজনার গর্ব থেকে আর একজন তো যাই হোক স্বয়ং আমাদের নবী চারজন মেয়ের বাপ ছিল মেয়ে হওয়াটা যদি কলঙ্কের বিষয় হতো লজ্জার বিষয় হতো তাহলে সবচাইতে বড় লজ্জিত থাকবেন আমাদের নবী নবীর তো চারজন মেয়ে ছিল এবং চারোজনকে উনার জীবৎ গছায় বরণ পোষণ দিয়ে বিবাহ দিয়েছেন তো মেয়েদের জন্য আল্লাহর নবী রহমত ইসলামের প্রারম্ভিক যুগের যখন মানুষের মে সন্তান হইত কন্যা সন্তান হইতো আল্লাহাক বলেতা ইসলামের সারম্ভিক যুগে যখন বলা হতো যে তোমার মেয়ে হয়েছে তোমার মেয়ে হয়েছে এই কথা বলার সাথে সাথে তার চেহারা রাতের মতো কালো হয়ে যেত কিন্তু ইসলাম আল্লাহর নবী মেয়েদের জন্য রহমত হিসাবে দুনিয়াতে এসেছেন নবী হাদিসে বলেছেন তোমার যদি ঘরে কন্যের সন্তান থাকে আর পুত্র সন্তান থাকে আর ঘরে আসার সময় যদি তুমি কোনো খাবারের বস্তু নিয়ে আসো তাহলে ওই বস্তুটি আগে তোমার মেয়ের হাতে দিবে তারপরে তোমার ছেলের হাতে দিবে কথা বুঝেছেন কোন খাবারের বস্তু যদি ঘরে আনেন আর ঘরে আপনার ছেলেও থাকে মেয়েও থাকে ওই খাবারের বস্তুটি আগে নবী ফুকাহ মেয়ের হাতে দেওয়ার জন্য বলেছেন তারপরে ছেলের হাতে দেওয়ার জন্য বলেছেন কারণ ছেলেরা বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন ধরনের ওরা খেতে পারে না মাঝে মধ্যে যদি আপনার অ্যাবিলিটি থাকে আপনার ফ্যামিলির জন্য আপনার মায়ের জন্য আপনার মেয়ের জন্য আপনার স্ত্রীর জন্য কিছু খাবার নিয়ে আসতে পারেন এতে কোনো সমস্যা নেই আল্লাহর নবী বলেছেন বেলাল রে খরচ করতে থাকো খরচ করতে থাকো আরসওয়ালাকে কোনদিন খালি মনে করো না যে খরচ করলে আমি ভিক্ষুক হয়ে যাব না সবার জন্য কি করো খরচ করো আল্লাহর নবী স্ত্রীদের জন্য রহমত কিভাবে আল্লাহর নবী বলেন ক্ষয় রুকুম ক্ষয় রুকুম লিহ লিহি ও আমার উন্মত তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত ওই যে তার স্ত্রীর কাছে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো সে সর্বশ্রেষ্ঠ যে তার কার কাছে ভালো স্ত্রীর কাছে ভালো সে সর্বশ্রেষ্ঠ আপনি আপনার স্ত্রীর কাছে খারাপ কিন্তু সমাজের লোক আপনাকে হিসেব মনে করে নবী করে তোমার মূল্য আমার কাছে নাই যার কাছে চব্বিশ ঘন্টা থাকো তুমি তোমার স্ত্রী যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালো আর তোমার স্ত্রী যদি তোমাকে খারাপ বলে তাহলে তুমি খারাপ আমার ভাইরা স্ত্রীর সঙ্গে সদ আচরণ করার জন্য আল্লাহর নবী বলেছেন সুতরাং আল্লাহর নবী স্ত্রীদের জন্য রহমত আল্লাহর নবী হাদিসে আশ্বাদ করেন কোন মেয়ের যখন বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পর স্বামীর থেকে অনুমতি নিয়ে যদি ওই ওই মহিলাটি তার বাপের বাড়িতে যায় প্রত্যেকটি কদমে একশো লেখা হয়। এবং প্রত্যেকটি কদমে একশো কুড়ি গুণা তার মাফ হয়ে যায় এবং জাননা যে একশোটি দরজা তার জন্য বলন্দ হতে দাগে যদি স্ত্রী স্বামীর কি নিয়ে অনুমতি নিয়ে বাপের বাড়িতে যায় তাহলে স্ত্রীদের জন্য আল্লাহর নবী কি রমস আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে কিভাবে আচরণ করতে হয় নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আজকে আমাদের দুর্ভাগ্য আমরা নবীন সেই শিক্ষেকে ধরে রাখতে পারি নাই এজন্য সংসারে অশান্তির আগুন দাওদাউ করে চলছে আজকে প্রতিটি সংসারে কেউ মুখ খুলে বলে কেউ বলে না কিন্তু অশান্তির আগুনে প্রত্যেকটা ঘর দাওদাগুরি চলতে আছে হচ্ছে আয়শা সিদ্দিকার সালিপান করতেছেন আল্লাহ বলে আয়শা আমার জন্য কিছু পানি রাখো মকটা মদিনা থেকে পানির টান পড়ছে কথা বলেন না কেন পানির টান পড়েছে তো নবী কেন বলেছেন আশা আমার জন্য কিছু পানি রাখো সাধারণত কোনো মানুষ যদি গ্যালাসে পানি খায় আর যদি অবশিষ্ট কিছু পানি থেকে যায় এই পানি সাধারণত কোনো মানুষ খেতে চায় না কথা কর না পানি খেতে চায় না গিন্ করে কিন্তু নবী বুঝাইল আশা তুমি একটু পানি রাখো তার মানে তোমার অবশিষ্ট করছো ওই জায়গাটা আমাকে দেখা দাও কথা বুঝতেছেন কিনা তুমি গ্যালাসের কোন জায়গায় মুখ রেখে ফানি পান করেছো ওই জায়গাটুকু আমাকে দেখাও নবী আশা বলছে আমি এই জায়গা দিয়ে আমি পানি পান করেছি আল্লাহ ঠিক ওই জায়গায় মুখ দিয়ে ওই অবশিষ্ট পানিগুলো পান করেছেন ঘন্টা আড্ডা দিতেছি আমরা কি হাসি ঘুষি কিন্তু যখন ঘরে যাই মনে হয় যেন আমি সোনাইমুনি থানার দারোগা বা একজন ওসি কি ভাব আরেক পাপড়ে বাপ কি গাম্ভীর্যতা নিয়ে ঘরে ঢুকে ছেলে বয় ফেলায় স্ত্রী বয় ফেলায় কেউ কথা বলে না আমার সঙ্গে আপনি কি দারোগা ঢুকেছেন করে। আপনি তো ওই লোক যে লোক জমদম মার্কেটে বসি দুই ঘন্টা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন আর ঘরে গিয়ে কেন আপনি এত ব্যায়ামবন্ধু থানার দারোগাসের দিন ঘটনা কি ওরা কি আসামি নাকি ঘরের ভিতরে না নবী বলেছেন দখন তুমি ঘরে ঢুকবে তখন তোমার স্ত্রীর চেহারার দিকে রে যদি হেসে দিতে পারো আল্লাহর কাছে জিনিসটা এত পছন্দ হয় আল্লাহ তাদের হাসা দেখিয়ে হাসেন সোভান আল্লাহ আপনার আপনার বন্ধুর সাথে যেভাবে আচরণ করেন স্ত্রীর সাথে যদি বন্ধুদের সাথে একবার ও ধরুন আচরণ করতেন আপনার বন্ধু থাকত থাকতো কত আগে আপনার বন্ধুত্ব চলে যাইত কিন্তু আপনি ঠিক ওই আচরণটা ঘর যাই করতেছেন এ অবলা নারীর সাথে খবরদার আল্লাহর নবী স্ত্রীদের জন্য রহমত আল্লাহর নবী স্বামীদের জন্য রহমত কিভাবে আল্লাহ নবী বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া তাহার জন্য সেইদা করার অনুমতি দিতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেইদা করো স্বামীদের জন্য আল্লাহ নবী কি রহমত মায়ের জন্য রহমত মেয়ের জন্য রহমত স্ত্রীর জন্য রহমত আল্লাহর নবী স্বামীদের জন্য রহমত আবার ছোটদের জন্য রহমত বড়দের জন্য রহমত কিভাবে আমার যেমত ছোটদেরকে না ছোটদেরকে না এবং বড়দেরকে সম্মান করে না সে আমার ও মতের মধ্যে থেকে নয় ছোটদেরকে স্ন করা এটা নবীর সুন্নত বড়দেরকে সম্মান করা এটাও নবীর সুন্নত আল্লাহর নবী হাসান হোসেন কি চুমু দিত এক সাবি বলছি আপনি হাসান হোসেন কি চুমু দিতেছেন আর কি বলো তুমি তো আমার তো আছেলে মাশাল্লাহ আমি একজনকেও কোনদিন চুমু দিই নেই কথা বুঝতেছেন কিনা ও সাবি বলে আমার আছেলে আমি একজনকে আজ পর্যন্ত কি চুমু দেই নাই আর আপনাদের হাসানো চুমু দে তো শুনো মাল্লা যে দয়া করে না সে দয়া পায় না যে দয়া করে না সে দয়া কি পায় না তো ছোটদেরকে চুমু দেওয়া এটা দোষের বস্তু নাকি নবীর সুন্নত সবাই বলেন না কেন এটা নবীর কি এটা নবীর সুন্নত মাল্লাম ইয়ার হাম সগিরা আল্লাহর কিভাবে একমাত্র আল্লাহকে বয় করেন আদিসের মধ্যে আছে দিন হাসনের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন ওলামাই থেকে খুঁজে খুঁজে বের করবেন বের করে নূরের পর্দার ভিতরে তাদেরকে ডেকে নিবেন এবং নূরের পর্দার ভিতরে ডেকে নিয়ে বলবেন আমার আমি আমার আমি আমার নূর তোমাদেরকে এই জন্য দেই নেই যে তোমরা জাহার নামে যাবে আমি তোমাদেরকে জাহান নামে দিবো যাও আমি তোমাদেরকে এলেম দিয়েছি দুনিয়াতে আজকে সে এলেমের পরিবর্তে ইনতলি কু কত কফারতুল তোমরা সকলে জাননাতে চলে যাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছি তাহলে নবী ওলামা একরামের জন্য রহমত। দিন রহমত্রেণী লোক সুপারিশ করার পারমিশন পাবে আল্লাহিয়া সুম্মাল ওলামা সুম্মা নবীরা সুপারিশ করার পারমিশন পাবে ওলামা একরাম সুপারিশ করার পারমিশন পাবে সুম্মা যারা আল্লাহর রাস্তায় সাদ বরণ করেছে তারা সুবারিশ করার পারমিশন পাবে বোঝা গেল আল্লাহর নবী ওলা কি রহমত আল্লাহর নবী ছাত্রদের জন্য রহমত কিভাবে জান্নহি আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি এলেন তালাস করার জন্য বের হয় জান্না তার খোঁজে বের হয় সোবাহান্লাহ আল্লাহর নবী বলেছেন আমার কোন মত যদি এলেম শিক্ষা করার জন্য একটা কদম সামনে অগ্রসর করে প্রত্যেকটি কদমে এক বছরের নফল আবাদত তার আমল নামা লেখা হয় এক বছরের কি নফল আবাদত তার আমল লামা লেখা হয় আল্লাহর নবী ছাত্রদের জন্য রহমত রহমতাল মালা ইকা লু আজনি হাত রেজাল কোন তলবে যদি কাতটা দিয়ে হাতে আদেশের মধ্যে আছে ফেরেস ওদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেন সোবাহ আল্লাহ রেজাল্মের সম্মানার্থে বুঝা গেল আল্লাহর নবী তলিমদের জন্য রহমত আল্লাহর নবী ব্যবসায়ীদের জন্য রহমত যারা ব্যবসা করে ওদের জন্য নবী রহমত কিভাবে কলা রসুল্লাহ আলহিম আর তাজুকাম মান নীনা অত্যকারী বিশ্বস্ত ব্যবসায়ী সত্যকারী বিশ্বস্ত ব্যবসায়ী ওদের হাসর কাল দিন নবীদের সাথে হবে ব্যবসায়ীদের হাসর কার সাথে হবে সবাই বলেন কার সাথে মান নাবি অসিদ্ধি কিন অসুহাদা ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে এবং সুয়াতের সাথে যারা শহীদ হচ্ছে ওদের সাথে ব্যবসায়ীদের হাসর হবে কিন্তু কোনো ওলামাইক্রামের হাসর নবীদের সাথে হবে এ কথা তো নবী বলেন নাই বা কোনো খতিবের হাসর হবে নবীদের সাথে এ কথা বলেন নাই কার কথা বলেছেন ব্যবসায়ীদের কথা যে ব্যবসায় সত্যকারীর ব্যবসায়ী হতে হবে কিন্তু যারা আবার জুট ব্যবসা করে ডুবলি ব্যবসা করে ওদের হাসর হবে কিন্তু আবার কারণের সাথে খেল রাখি কথা বলেন না কারণ কার সাথে হবে এদের আসর বলতে কারণের সাথে তারা সত্যিকারী বিশ্বস্ত ভাবছেন ওদের আসর হবে নবীদের সাথে আল্লাহর নবী হাদিস বলেছেন তিন শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ কথাও বলবেন না এবং ওদেরকে গুনা থেকে পুতু পবিত্রও করবেন না হজরত আবুদর বলেছেন আল্লাহ রসুল এই হতবাজার কোফল পোড়া লোকগুলো কারা যাদের সঙ্গে আল্লাহ ফাঁককে এমন দিন কথাও বলবেন না রম ওদের দৃষ্টিতে তাকাবেন না গুনার থেকে তাদেরকে পবিত্র করবে না ও আল্লাহলে হতবাগা লোকগুলো কারা আল্লাহর নবী বলেছেন আল মুসবিল যারা লুঙ্গি অথবা পাজামা জামা দাঁড়ায় তাকলুগিরাকে ডেকে রাখে যারা লুঙ্গি অথবা পাজামা জামা দাঁড়ায় তাকলুগিরাকে ডেকে রাখে ওদের সঙ্গে আল্লাহ পাক কেমন দুদিন কথা বলবেন না ওয়াল মান্নান যারা খোটা দানকারী অনুগ্রহ করার পরে যারা আবার খোটা দিয়ে দেয় ওদের সঙ্গে ও আল্লাহ রব্বুল আলমিন কে আমাদের কথা বলবেন না এটা এক নাম্বার রড এটা এক নাম্বার সিমেন্ট এটা এক নাম্বার ইট এটা এক নাম্বার কাপড় কোধার কসম আমি এত টাকা দিয়ে ক্রয় করেছি কোদার কসম একটাও পয়সা নেই মিথ্যা কসম দিয়ে যারা উন্মদের সাথে প্রতারণা করে ওদের সঙ্গেও কালকে আমাদের দিন আল্লাপা কথা অত বড় দুর্ভাগ্য ব্যবসায়ীদের জন্য এই জন্য আমার ব্যবসায়ী ভাইরা সত্য কথা বলবেন আসিদ কইনজি অলি সত্য মুক্তি দেয় আর মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে সত্য কথা বলে গ্রাহকদের থেকে দুই টাকা বেশি নেবেন অসুবিধা কি আর সরঞ্জাকবেন গবনে পাওয়া হয়েছে এটা হারাম অধিক পরিমানে লাভ করা এটা হারাম মার্কেটে মাল শট আপনি এই সুযোগে কিছু টাকা অধিক ধরে নিলেন এটা অত্যাচার করেছেন বেশি নেন আপনার সঙ্গে কে আমাদের দিন আল্লাহা কথা বলবেন না তাহলে ব্যবসায়ীদের জন্য আল্লাহ নবী রহমত। কর্মচারী যারা ওদের জন্য নবীর অহমদ যারা কর্মচারী মজদুর আল্লাহ নদীর সঙ্গে এক সাবি মুসাফা করেছেন মুসাফা হঠাৎ তার হাতের মধ্যে গ্যাস গ্যাস গ্যাস বুঝেন না তারা আল্লাহ নদী বলে চাবি তোমার হাত এত শক্ত কেন তোমার হাতে গ্যাসগুলো করতে গেছে কহজুর আপনি হয়তো জানেন না আমি লোহা ভাঙার কাজে থাকি সবসময় আমি সবসময় লোহা ভাঙি ফাথর ভাঙা ছিড়ে করি সবসময় জন্য ফাথর ভাঙতে ভাঙতে আমার হাত শক্ত হয়ে গিয়েছে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বলেছেন আল কাসিবু হাবিবুল্ল সহস্ত উপার্জনকারী আল্লাহর বন্ধু যারা নিজ হাতে কাজ কর্ম করি খায় এরা কার বন্ধু আবার যারা কাজ করি খায় এরা কার বন্ধু আল্লাহর বন্ধু বেকারত্ব আর বাতাল কল বেকারত্ব মানুষের অন্তরকে শক্ত করি দেয় এজন্য জন্য বেকার থাকবেন না আপনি হাটটা কাট্টা নজওয়ান যুবক আপনি কাজ কর্ম করে খান আপনার আল্লাহর বন্ধু হয়ে যাবেন এটা সাধারণ কথা নয় যারা উপার্জন করে আল কাসি বলল এরা এদেরকে আল্লাহা কি করেন ভালোবাসেন আজকে আমরা করতে আমাদের লজ্জা লাগে না কিন্তু কাসপুরি খাইতে আমাদের লজ্জা লাগে এমন অনেক সাধু আছে দেখবেন আরো যেন মারি খাইতে লজ্জা লাগে না কিন্তু রোজগার করি খাইতে তার লজ্জা লাগে অথচ এই দুনিয়ার মধ্যে ওয়ান মানুষ আমলামদের ইতিহাস পর্যালোচনা করলে ইতিহাস সাক্ষী দেয় একজন নবী বেকার ছিলেন না প্রত্যেক নবী কর্ম হজরতের দাউদ আলাহ সালামের ব্যাপারে আল্লাহাক বলেছিলাম নাহু সোনার আমি দাউদকে লোহ কর্ম নির্মাণ শিক্ষা দিয়েছি যুদ্ধের পোশাক তৈরি করতেন হজরত দাউদ আলাই সালাদুসালাম দাউদ আলাই যুদ্ধের পোশাক তৈরি করে এগুলোকে বিক্রি করতেন হজরত দাউদ আলাইসালাম হজরত সুলাইমান আলাই সালুসলাম কত বড় জলির কত কিন্তু সুলাইমান আলাই সালাদুসালাম টুফি বিক্রি করতেন টুফি এবং টুকরি ছিলেননি টুকরি আপনারা টুকরি এই টুকরি বানায়া বানায়া এগুলো বিক্রি করতেন সোলাইমান আলাই সালাদুসালাম কত বড় নবী ছিলেন কিন্তু নিজ হাতে নিজে উপার্জন করতেন এবং ভারতবর্ষের একজন ইনসেক্টর বাচ্চা আররঙ্গজীব আলমগীর কত ফসিদ্ধতম বাচ্চা এ আররঙ্গজীব আলমগীর টুফি বিক্রি করত এবং নিজ হাতে কোরআন শরীফ লেখে সেটা বিক্রি করতেন আররঙ্গজীব কত বড় শাসক ছিলেন টাকা পয়সার কোনো অভাব ছিল না এর ফলে যেহেতু বেকার বেকারত্ব এটা অত্যন্ত খারাপ জিনিস যারা যে একটা পেশার সঙ্গে জড়িত এদেরকে আল্লাহ ভালোবাসেন এই জন্য তিনি সবসময় কাজ করতেন কাজ করা এটা নবীদের সুন্নত আমার ভাইরা হুজুর আলহিউ হাদিসের মধ্যে স্বাস্থ করেছেন কোন মানুষ যদি তার সন্তান আছে গড়ে নাবালেক সন্তান সন্তানের রিজিক রিজিকের জন্য রিজিক অন্বেষণের জন্য যদি বেরিয়ে যায় সন্তানেরা খাবে করতে সন্তানদের রিজিকের চিন্তায় যদি কাজকর্ম করার জন্য বেরিয়ে যায় তাহলে ওই তাফের ওই উপার্জনকারী মুজাহিদের মতো মুজাহিদ যেমনি ভাবে আল্লাহ রাস্তায় থাকে এই লোকটাও সরাসরি কোথায় আছে এখন আল্লাহ রাস্তায় আছে যে ব্যক্তি তার মাতা পিতার খাবার জোগাড় দেওয়ার জন্য কাজকর্ম করার জন্য বের হয় আল্লাহ নই বলেছেন ওই লোকটাও কি মুজাহিদের মতো আল্লাহর রাস্তায় এবং যে ব্যক্তি হারাম উপার্জন থেকে নিজের দেহকে বাঁচানোর জন্য রুজি রোজগারের জন্য বের হয় সেও আল্লাহ রাস্তায় কোন মানুষ যদি নিজের জন্য কোন টাকা খরচ করে কোন মানুষ যদি নিজের জন্য কি খরচ করে এটা সৎকার আমরা কোনোদিন ধারণাও করি না যে আমি যে এটা খাই এটা আবার কেমনে সৎকা হয় এটা আমি না খেলাম কিন্তু লবিক না তুমি যে খেয়েছ এটাও সৎকা হ্যাঁ যদি এই নিয়েতে খাও যে আমি খাচ্ছি এই জন্য যে যাতে করে অ্যাবাদতে আমার কি আছে আরে কথা কেন একা এবারতে যাতে করে আমার শক্তি আছে এই আমি খাচ্ছি তাহলে তোমার এই নিজের জন্য খাওয়াটাও কি হবে সত্য হবে হ্যাঁ আর যদি আজকে বিকেলে অপারেশন আছে কিলেগিলি করবেন ওই যে হেবাজারা যায় ইয়াল্লা বালাগুরি খাইছেন বদল টতল এটা আবার সৎকা হইত কিন্তু কথা না এটা কি হইত না জন্য শক্তি আনয়নের জন্য যদি খান এটা হবে সৎকা সন্তানের জন্য যদি কোনো টাকা খরচ করে এটাও সৎকা আমরা অনেকে এটা জানি না কিন্তু যদি সন্তানের জন্য খরচ করলাম এটা আবার সৎকা দিয়েছে না এর পাঞ্জাবি সিলে দিয়েছেন এটাও সৎকা লুঙ্গি কিনে দিয়েছেন এটাও সৎকা চাউল কিনছেন এটাও সৎকা আছে একটা দামি মাছ কিনছেন এটাও কি এবং খাদেমের জন্য যেটা খরচ করে চাকর ছাকরানির জন্য স্ত্রীর জন্য যেটা খরচ করে এটাও সত্য তাহলে আল্লাহর নবী ব্যবসায়ীদের জন্য রহমত আবার আল্লাহর নবী চাকর যারা চাকরিজীবী ওদের জন্য রহমত আল্লাহর এতিমের জন্য রহমত এতিম টিম কিভাবে এ জন্য রহমত হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন টিম হা কাজা আমি এবং এতিমের টিমের অভিভাবক নবী বলতেছেন আমি এবং অভিভাবক এই যে দুইটা আঙ্গুলিভাবে জান্নাতে আমার এত নিকটে থাকবে তার অভিভাবক যারা অভিভাবকের গার্জিয়ান যারা এতিমের মুরব্বী তত্ত্বাবধান করে সে জান্নাতে আমার এত নিকটে থাকবে নবে আরো বলেন আমার কোন মত যদি একজন মাথায় এভাবে হাত গুলিয়ে দেয় হাতের নিচে যতগুলো পচম পড়বে প্রত্যেকটি পচমের পরিবর্তে একটা করি না একটা রামলামায় জমা হয়ে যাবে ইতিমের জন্য আল্লাহ নবী রহমত আমার ভাইও সময় প্রায় শেষ ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে আল্লাহর নবী সবার জন্য কি রহমত আল্লাহনবী অস্তিত্বটাই এই পুরা জগতের জন্য রহমত আল্লাহ নবী পশু পাখির জন্য রহমত কিভাবে আল্লাহ নবীর আস্থা দিয়ে হেঁটে যাচ্ছেন মার্লার সুরাইহু বিবাতনি এক পদ দিয়ে হেঁটে যাচ্ছেন দেখলে একটা ওঁটের প্যাট পিটের সাথে লেগে গেছে একটা ওটের ফ্যাট পিটের সাথে লেগে গেছে তার মানে প্যাটে কোনো খাদ্য নেই আল্লাহ নবীর দয়া এসে গেল আল্লাহ নবী এ উটের মালিককে ডাক ডাক তুমি সম্ভবত এ ওটের দ্বারা অধিক পরিমানে কাজ নিয়েছ যে পরিমাণ কাজ নিয়েছো ওই পরিমাণ তাকে খাবার দাও নাই খবরদার আজকে থেকে বলতেছি খবরদার ক্ষুদার তো অবস্থায় কোনোদিন ওটের ফিটে সাওয়ার হবে না তাহলে আল্লাহ নবী পশুদের জন্য রহমত কিনা গল ল জুহুর দাওয়া বিক্ষুব মানাবে রল্লা নবী বলেছেন আমার উন্মতেরা খবরদার কোনদিন কোনো পশু পাখির মিম্বর বানায় না স্ট্রিজ বানায় না কোন ফসুফাগির পিঠকে কি বানায় না স্ট্রেজ বানায় না খবরদার আল্লাহর নবী সবার জন্য রহমত ইনশাল্লাহ আলোচনা চলবে আমাদের জন্য আল্লাহ নবী কত বড় রহমত হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী একজন উন্মত জান্নাতে যাওয়া ছাড়া নবী জান্নাতে যাবে না সুভান আল্লাহ নবীর একজন উন্মত জান্নাতে যাওয়া ছাড়া কি একবার সর্বশেষ উন্মত যখন জাননাতে যাবে তখন আল্লাহ নবী জাননাতে যাবে কত বড় রহমত আমাদের জন্য তো যে নবী আমাদের জন্য রহমত সে নবীর কথা বলতে সলার দরকার আছেন না নাই আল্লাহ রব্দুল আলমিন আমাদের সকলকে কথাগুলো বুঝে মেনে চলার তৌফিক দান করুন যারা শূন্যত হয় না তারা শূন্য পো